শেখ احمد ইসাজিবরিল পার্ট গাজজেটস অফ দা ইউনিভার্সিটি অফ ইউসুফ আলাইহিস সালাম লেকচার সিরিজ ইলম হাযুর নদিত নবী ইউসুফ আলাইহিস সালামের ওয়াসাল্লামা তাস্লেমা সে রংকা রাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহল্লা রাতের সন্ন্যাসী মঙ্গল ও তাতারদের বিরুদ্ধে ময়দানের যোদ্ধা সেনা দলের অধিনায়ক সুনার পুনরুজ্জীবক তিনি বিদাহ থেকে সুন্নাকে পৃথক করেছিলেন মানুষের সামনে সন্ন্যার সীমারেখা স্পষ্ট করেছিলেন এবং মূলটপাতন করেছিলেন দিনের মধ্যে অনুপ্রবেশ করা সব ধরনের বিদাহ তিনি ছিলেন সালাফুসওয়ালের মানহাজের ওপর দৃঢ় প্রতিষ্ঠা বিদায়তি ও পথপ্রষ্টদের দমনকারী আর এ কারণেই তাকে সালাফদের মতোই পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল ইবনুতাই মিয়া রাহিমা হল্লা মোট সাত দফায় নাবী ইউসুফ আলহিসাল্লামের পাঠশালায় শিক্ষা গ্রহণ করেছিলেন সব মিলিয়ে প্রায় পাঁচ বছর তিনি কারাগারেই কাটিয়েছিলেন এবং কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন প্রতিবারই তাকে বন্দি করা হয়েছিল শত্রুতা শত্রুরা তিনটি কারণে তাকে বন্দি করেছিল হিংসা শাসক ও ক্ষমতাশীলদের নৈকট্য পাবার আকাঙ্ক্ষা অথবা সত্যকে মেনে নিতে তাদের অপারগতা তার সাথে তর্কে বিতর্কে পেরে উঠতে না পেরে শেষ অবলম্বন হিসেবে তারা চাইতো তাকে কারারুদ্ধ করতে আজও আমাদের চারপাশে এমন অনেক আলিম একই আচরণ করে তারা আজও একই কৌশল অবলম্বন করছে এবং ভবিষ্যতেও এমনটাই করবে গুমরাহী ছড়াতে ইচ্ছুক বিদ্বেষপূর্ণ আলিমগঞ্জ যখন দালিলের মুখোমুখি দাঁড়াতে পারে না তখন যে কোনো মূল্যে নিজেদের রাস্তা পরিষ্কার করার চেষ্টা করে তাদের যখন বলা হয় এসো আমরা মানুষের সামনে আকিদা ও আকিদা নিয়ে তোমাদের বিচ্যুতি ও ভুলভ্রান্তি নিয়ে বিতর্ক করি তখন তারা শাসক ও ক্ষমতাশীলদের চাপ দেয় তাদের প্রতিপক্ষকে বন্দী ও ক্ষতিগ্রস্ত করার জন্য ইলমের ঘাটতি ও অক্ষমতার কারণে হকপন্থীদের মুখোমুখি হতে তারা রাজি হয় না কারণ তারা প্রকৃত এলম কি তারা তা জানে না ইবনু তাইমিয়া রাহিমাহল্লা প্রথমবার বন্দী হন ছয়শ তিরানব্বই হিজড়িতে আসাফ আন্নাসরানি নামক এক খ্রিস্টান রসুল্লা সাল্লাসাল্লামের অবমাননা করেছিল এ ঘটনার পর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা সেই সময়কার আরেকজন বিখ্যাত আইলিম জাইনুদ্দিন আল ফারিকি রাহিমাহুল্লার সাথে দেখা করেন আল ফারিকি ও ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা সেই এলাকার শাসক আমির ইজুদ্দিন আল হামাইয়ের কাছে যান এবং তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করে বলেন আসাপ নামক এক ব্যক্তি রসুল্লা সাল্লাসাল্লামকে গালি দিয়েছে সুতরাং আপনি তার ব্যাপারে ব্যবস্থা নিন আমির আশ্বাস দিলেন তিনি বিষয়টি দেখবেন আমিরের সাথে কথা শেষে ইবনু তাইমিয়া ও তার সঙ্গে থাকা লোকজন ফিরে আসছিলেন এ সময় তার আশাফ ও তাকে আশ্রয় দেওয়া মুসলিম লোকটিকে আসতে দেখলেন বাঘবিতন্দ্বটা শুরু হয়ে গেল এক পর্যায়ে আশাফের সাথে থাকা মুসলিম লোকটি অন্য মুসলিমদের লক্ষ্য করে বলল এই খ্রিস্টান লোকটি তোমাদের চেয়ে ভালো ব্যাস সাথে সাথে শুরু হয়ে গেল দলের মধ্যে পাথর ছোঁড়াছুড়ি ও মারামারি আশাফ ও তার আশ্রয়দাতা জানে বেঁচে গেলেও বেদম মার খেলো এ ঘটনার জন্য দায়ী করা হলো ইবনু তাইমিয়া ও আল ফারিকিকে তাদের কারাগারে নিক্ষেপ করা হলো এবং তাদের উপর নির্যাতন চালানো হলো অন্যদিকে খ্রিস্টান লোকটিকে ছেড়ে দেওয়া হলো কারণ বন্দী হবার পর সে দাবি করেছিল সে মুসলিম হয়ে গেছে ইবনু তাইমিয়ার বিরুদ্ধে অভিযোগগুলো কী ছিল সহিংসতা গোলযোগ সৃষ্টি বেআইনিভাবে আক্রমণ হত্যা চেষ্টা আজকের আইন অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগগুলোকে এ ধরনের অনেক নাম দেওয়া যেতে পারে গভর্নর শাসক গোষ্ঠী ও জনগণ ইবনু তাইমিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়িয়েছিল আর এসব শুনে মূর্খরা বলা বলি করত ওহ তিনি তো ওই লক্ষ্যে হত্যা করার চেষ্টা করেছিলেন তাই তাকে দুর্গে বন্দী করে রাখা হয়েছে পরে আমির নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন তিনি ইবনু তাইমিয়া এবং তার বন্ধু আল ফারিকির কাছে ক্ষমা চান এবং তাদের মুক্ত করে দেন এ ঘটনার ঠিক পর পরিজানা গেল আশাফ আর তার ভাগ্নের মধ্যে ঝগড়া হয়েছে আর এক পর্যায়ে তার ভাগ্নে তাকে হত্যা করেছে এ ঘটনার পর মানুষ বলতে শুরু করলো এটা হলো ইবনু তাইমিয়ার উচ্চ মর্যাদা ও সম্মানের প্রমাণ কারণ আসসাফ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল সে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার ক্ষতি করতে চেয়েছিল তাই আল্লাহ সুবাহান হাত আলা তার ভাগ্নের হাতে তার মৃত্যুর মাধ্যমে এর সমুচিত জবাব দিয়েছেন এই বন্দিত্বের ফলাফল হিসেবে কি পাওয়া গেল বন্দিত্বের এই অল্প সময়ে ইবনু তাইমিয়া রাহিমাহল্লা একটি অবিস্মরণীয় কিতাব লিখলেন আসসায়রি মিলমাসলোল আল্লাহ সায়তিমের রসল রসুল্লাহ সাল্লহ সাল্লামের অবমাননাকারীর বিরুদ্ধে উন্মুক্ত তরবারি গত সাত শতাব্দী জুড়ে এ গ্রন্থটি আল্লাহ রসুল সাল্লআ আলহিহ সাল্লামের অবমাননাকারীর বিধানের ব্যাপারে সঠিক অবস্থানের প্রতীক ও চূড়ান্ত বিশ্বকোষ হিসেবে ইসলামী বিশ্ব স্বীকৃত বিভিন্ন আয়াত ও হাদিসের আলোকে এ বিষয়ের আহকামগুলো এ অত্যন্ত বিস্তারিত ও সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে যার কারণে রসুল্লাহ সাল্লাসাল্লামের অবমাননা নিয়ে লেখা বইগুলোর মাঝে এটি সর্বোত্তম বলে বিবেচিত হয় যদি খিলাফা থাকে আর খলিফা বা বিচারক রসুলুল্লাহ সাল্ল সাল্লামকে গালি প্রদানকারীর বিধান জানতে চায় তবে তাদের বইটি বাছাই করতেই হবে এই বইটি আজও আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি আল ফাতোয়াতেও এটি আছে এবং প্রায় প্রত্যেক তো আলিবুল এলমের ব্যক্তিগত সংগ্রহে এই কিতাবটি রয়েছে সাতশো পাঁচ হিজড়ের ছাব্বিশে রমাদান দ্বিতীয়বারের মতো ইবনু তাইমিয়া বন্দী হলেন এবার কায়রোতে তার সাথে আটক করা হল তার দুই ভাই আবদুল্লাহ ও আব্দুর রহমান এবং তার ছাত্র ইব্রাহিম আল ওয়াইন রাহিমাহুল্লাহকে তিনি যেখানেই যেতেন সব সময় এই তিনজনকে সাথে রাখতেন তাই তাদেরও বন্দি করা হল এবার তাকে বন্দি করা হলো আল্লাহ আল্লা সুবাহ আলা আল্লাহর আশ আল্লাহর কালাম এবং রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর অবতরণের ব্যাপারে তার বিশ্বাসের কারণে অর্থাৎ আল্লাহর জাত ও সিফাত সংক্রান্ত বিষয়ে মত কারণে অথচ এ বিষয়ে সালাফরা যে আকিদা রাখতেন ইবনু তাইমিয়াও ঠিক একই আকিদাই বিশ্বাসী ছিলেন क्यों आपनी कि मन करें ते आटक करार बना एम चार जन के आटक करा आकिदार स्वाथे लड़ाई कर आटक करा सहबी पथर ओपर अबिचल आल्लर जत और सीफातर बेपारे ठीक से अवस्थान नहीं जहां ना बर बला एम चार व्यक्ति के ग्रेफ्तार करी जरा आल्लर प्रति असम्मान प्रदर्शन करा हानि कर इब्दु तइमिया हल ते एक ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা সম্পর্কে তাদের মিডিয়া প্রোপাগান্ডা ও চলমান সরকারি বিবৃতিগুলোর কথা ভাবুন যে বিশাল জনগোষ্ঠী এ কথাগুলো শুনছিল তারা মনে করছিল এ চার উম্মাদ মহান আল্লাহর অসম্মান করেছে সুতরাং কারাগারই তাদের উপযুক্ত স্থান লোকজন তাদের অভিশাপ দিচ্ছিল তাদের অমঙ্গল কামনা করছিল সে সময় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা ও তার সঙ্গীদের মাত্র হাতে গোনা কয়েকজন সমর্থক ছিল মৃত্যুর পর অন্যায়ভাবে তাদের বন্দী করা ব্যক্তিদের বিরুদ্ধে ইবনু তাইমিয়ার ভাই আবদুল্লাহ আল্লা সুবাহানাহাতার কাছে দোয়া করলেন কিন্তু ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে বললেন বরং বলো হে আল্লাহ তাদের নূর দান করুন এবং সত্যের পথে চালিত করুন তাদের বিরুদ্ধে বদ দোয়া করো না বরং তাদের জন্য হৃদয়তের দোয়া করো ইবনু তাইমিয়া ছিলেন এমনই ব্যক্তিত্বের অধিকারী সাতশো সাত হিজড়িতে ইবনু তাইমিয়া রাহিমাহল্লা তৃতীয়বারের মতো কারারুদ্ধ হন ইস্তিগাসা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারণ কোর্ট সাহায্য কামনা করার ব্যাপারে তার লিখিত একটি বইয়ের কারণে তাকে কারাবরণ করতে হয় কায়রোর সুফিরা দল বেঁধে শাসকদের কাছে গিয়ে ইবনু তাইমিয়াকে বন্দি করার জন্য পীড়াপিড়ি শুরু করে প্রথমবার তার বিরুদ্ধে অভিযোগ ছিল আইন ভাঙ্গা ও মানহানির দ্বিতীয়বার আল্লাহর অবমাননা আর তৃতীয়বার তাকে গ্রেফতার করা হল রসুল্লাহ সাল্লাসাল্লামের অবমাননার অভিযোগে ভ্রান্ত সুফিরা সব সময় প্রশাসনের পদলেহনে ব্যস্ত থাকে আজকেও এমন লোকের সংখ্যা অনেক এসব লোক সবসময় মিথ্যাবাদী হয় যখন যে সরকার আসে এরা সেই সরকারের তোষামত করে ফলে সরকারের কাছে এরা সবচেয়ে বেশি আদর যত্ন পেয়ে থাকে সরকারগুলোর কাছে আর কোনো গোষ্ঠী সুফিদের মতো প্রিয় না কারণ আকিদা সার ইগ্যান আল্লাহ সুবাহান্লা ও রসুল্লাহ সাল্লামের ব্যাপারে সঠিক বিশ্বাস কোনো কিছুই তাদের মাঝে নেই হিসাম কাব্বানি বর্তমান আমেরিকায় বসবাসরত লেবানি সুফি তার পূর্বসুরীদের মতোই কাব্বানী কা ও শাসক গোষ্ঠীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব কাব্বানির একটি ফতোয়া আমেরিকান সামরিক বাহিনী নিজ উদ্যোগে অনুবাদ করে ইরাকে মোতায়েন করা আমেরিকান সেনাদের হাতে বিলি করেছে এই হিসাম কিব্বানি আমেরিকায় কি করেছিল মনে করে দেখুন ১৯৯৯ সালে কাব্বানি আমেরিকান সরকারকে বলেছিল আমেরিকার আশি শতাংশ মসজিদ চরমপন্থীরা নিয়ন্ত্রণ করে বর্তমানে যা ঘটছে যে সব সমস্যা দেখা দিয়েছে তারও আগে থেকেই সে আমেরিকান সরকারকে পরামর্শ দিচ্ছিল সব মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য সে সরকারকে বলেছিল যে সব মুসলিমরা থাকে তারা চরমপন্থী দুই হাজার ঘটনার আগেই সে আমেরিকার মুসলিম সম্প্রদায়কে সন্দেহ আর নজরদারির মধ্যে ফেলে দিয়েছিল আর তা সাঙ্গ পাঙ্গরা এখনও এসব করে বেড়াচ্ছে আপনার কি মনে হয় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার বিরুদ্ধে এসব সুফিদের অভিযোগের কতটুকু সত্যতা ছিল এসবই ছিল তার ভাবমূর্তি নষ্ট করার একটা পরিকল্পিত প্রচেষ্টা তারা মানুষের সামনে ইবনু তাইমিয়ার একটি বিকৃত ছবি উপস্থাপন করছিল দেখুন এ লোক মাত্র আল্লাহর প্রতি অবমাননার অপরাধে জেল খেটে ছাড়া পেয়েছে আর এখন সে রসল্লা সাল্লাহ আলহ্লামের অবমাননা করছে কিভাবে এমন লোককে সমর্থন করা সম্ভব আপনাদের কি ধারণা তারা বলেছিল ইবনু তাইমিয়া হলেন তাউহিদের সংরক্ষণকারী এক মহান প্রহরী এমন একজন ব্যক্তি যিনি মুসলিম জনসাধারণকে শির্ক থেকে দূরে রাখতে চান তারা কি তাকে ইব্রাহিম আলিহি সাল্লামের অনুসারী বলেছিল ইব্রাহিম আলহি ইসাল্লাম বাস্তবে মূর্তি ভেঙেছিলেন ধ্বংস করেছিলেন আর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইব্রাহিম আলিহিসাল্লামের অনুসৃত সেই মুক্ত বিশুদ্ধ তাউহিদকে পুনর্জীবিত করেছিলেন তিনি তার বইয়ে বলেছিলেন তাওহিদ হচ্ছে কয় উল্লার কাছে এমন কিছু চাওয়া থেকে বিরত থাকা যা কেবল আল্লা সুবাহানে হাত আল্লার কাছ থেকে চাওয়া যায় ব্যাপী তার এই কথিত কুকীর্তির খবর ছড়িয়ে পড়ল ইতিপূর্বে তিনি আল্লাহর প্রতি অবমাননার দায়ে জেল খেটেছেন এবার রসলার প্রতি অবমাননার কারণে গ্রেফতার হয়েছেন তাদের কৌশলী মিডিয়া প্রপাগান্ডার কারণে ইবনু তাইমিয়া সম্পর্কে অধিকাংশের ধারণাই ছিল এমন হিজরি সাতশো সাত সালে ইদনুতাই মেরাহি মাহুল্লা চতুর্থ বারের মতো বন্দি হন আগের বারের বন্দিত্ব থেকে তিনি মুক্তি পাওয়ার পর থেকেই সুফিরা ভেতরে ভেতরে ফুঁসছিল ভুলুল অর্থাৎ তার সৃষ্টির মাঝে বিদ্যমান আঁকি দেয় বিশ্বাসী নাসর আল মানবাজি নামক এক লোক তৎকালীন শাসক আল হাকিম আল জাসনাকিরের কাছে গিয়ে বলল আপনি এই লোককে কারাগারে বন্দি করে রাখুন কোন অভিযোগ ছাড়াই কোনো তদন্তের আগেই তাকে বন্দি করা হলো। কারণ তিনি একজন বিপজ্জনক লোক অথচ তিনি কোনো অপরাধী করেননি যারা নিজেদের হীনতা ও নিচু মানসিকতাকে স্বীকার করতে পারে না যারা স্বীকার করতে পারে না যে তারা ডলারের মহে ইসলামের বদলে কুফর প্রচার করে যাচ্ছে এমন আলিমগণ কখনোই সত্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করে যাওয়া কোনো নেককার বান্দাকে সহ্য করতে পারে না তাই তারা তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করল শাসককে বোঝালো এই লোক বিপজ্জনক তাকে বন্দি করুন আর এভাবে আমাদের পথের বাধা দূর করুন আজও তারা একই কাজ করে যাচ্ছে আজকেও এক শ্রেণীর আলিম একই কৌশল অবলম্বন করছে সাতশো হিজরিতে হিজড়িতে আবারও ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা মিশরে কারারুদ্ধ হলেন এ ছিল তার পঞ্চম কারাবরণ আবারও সেই একই লোকদের চক্রান্ত এ দফায় সাত মাস তিনি বন্দী থাকেন নাসার আল মানবাজি ও আল জাসনাকির জোট বেঁধে ইবনু তাইমিয়াকে কারাগারে নিক্ষেপ করেছিল এবার তারা চেষ্টা করল তাকে সাইপ্রাসে নির্বাসন দেয়ার যাতে চিরতরে তার দাওয়া মুছে দেয়া যায় তারা তাকে মৃত্যু নির্বাসন ও কারাগারের ভয় দেখালো আর এ সময়েই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা তার বিখ্যাত সেই উক্তিটি উচ্চারণ করলেন আমরা সবাই এই উক্তিটির সাথে কম বেশি পরিচিত এবং সবাই এটা শুনেছি ইবনু তাইমিয়া রাহিমা হল্লা বলেছিলেন তারা আমাকে মৃত্যুর ভয় দেখায় যদি তারা আমাকে হত্যা করে তাহলে আমি হবো শহীদ যদি আমাকে নির্বাসনে পাঠায় তবে সেটা হবে আমার সফর ও হেজরত আমি আল্লাহর সৃষ্টি অবলোকন করব, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদের মাঝে আমি দাওয়া দিতে থাকব, আমাকে সাইপ্রাসে পাঠিয়ে দাও আমি সেখানেও দাওয়া দেব। আর তোমরা যদি আমাকে কারাগারে পাঠাও তবে সেটা হলো আমার জন্য আল্লাহর জিকিরে কাটানোর কাঙ্ক্ষিত নিঃসঙ্গতা আমি সেখানে কোরআান্তে লোয়াত ইবাদাত ও মহাসাবা অর্থাৎ আত্মপর্যালোচনার সময় পাব। তিনি আরও বললেন আমি ভেড়ার মতো সে যেদিকে ফিরেই ঘুমাক না কেন ভেড়া পশমের ওপরই থাকে যার অর্থ হল আমি সব সময় সুখী আনন্দিত ও সন্তুষ্ট এমন কিছুই নেই যা দিয়ে তোমরা আমার আনন্দে ব্যাঘাত ঘটাতে পারবে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাকে বন্দি করে রাখা হলো তাকে নিয়ে কি করা যায় ভাবতে ভাবতে তারা দিশেহারা হয়ে গেল শাইকুল ইসলাম ইব্দু তাইমিয়া রাহিমাহল্লা কারাগারে মৃত্যুদণ্ড কিংবা নির্বাসনের জন্য অপেক্ষমান ঠিক এমন সময়ে এক বিরাট ঘটনা ঘটে গেল নাসির ইবনু মোহাম্মদ নামক এক ব্যক্তি তৎকালীন শাসক আল জাসনাকিরকে ক্ষমতা থেকে হটিয়ে দিল ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাকে যে শাসক বন্দী করেছিল তাকে হটিয়ে নাসির ইবনু মোহাম্মদ শাসনভার দখল করলো। জাসনাকির ও নাসিরের মাঝে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছিল এক একবার এক একজন ক্ষমতা দখল করত। নাসির শাসনভারে নিয়ন্ত্রণ পাবার পর ইবনু তাইমিয়া রাহিমহল্লাকে স্বসম্মানে মুক্তি দিল নাসির বলল আগের সুলতানকে অপসরণ করে আমি শাসন ক্ষমতা দখল করেছি আর আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি আপনি স্বাধীন যা ইচ্ছা করতে পারেন নতুন সুলতান ব্যক্তিগত প্রতিহিংসা বাস্তবায়নের জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাকে কাজে লাগাতে চাচ্ছিলেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার বিরুদ্ধে যে সুফি আলিমরা ছিল আর তাদের সাথে যারা জোট বেঁধেছিল তারাই নাসিরকে ক্ষমতাচ্যুত করতে আল জাসনাকিরকে সাহায্য করেছিল নাসিরের মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করছিল এবং সে চাচ্ছিল ইবনু তাইমিয়াকে সম্মানিত করার মাধ্যমে নিজের উদ্দেশ্য পূরণ করতে সে জানত যে তাদের দুজনের শত্রু একই আর তাই সে ভেবেছিল বিরোধীদের শিরোচ্ছেদ করার জন্য এবার হয়তো একটি ফাতোয়া পাওয়া যাবে তাকে ক্ষমতাচ্যুত করার কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে সে তাদের হত্যা করতে চাইছিল আর সে ভেবেছিল ইবনু তাইমিয়ার কাছ থেকে এর বৈধতা আদায় করে নেবে কারণ এই লোকগুলোই তো ইবনু তাইমিয়াকে কারাগারে পাঠিয়েছিল অর্থাৎ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার প্রতি তার প্রস্তাব ছিল আমাদের দুজনের শত্রু এক আমার হাতে আছে তলোয়ার কেবল অপেক্ষা আপনার একটি ফাতোয়ার নাসির ইবনু মোহাম্মদ ইবনু কালাম তার প্রতিশোধের বৈধতার জন্য ইবনু তাইমিয়াকে ব্যবহার করতে চাইছিলেন কিন্তু ইবনু তাইমিয়া রাহিমাহলার মতো পর্বত সম মহিহরা শাসকদের দ্বারা প্রভাবিত হন না যদিও তাদের শত্রু অভিন্ন ছিল তবুও বিশাল হৃদয়ের অধিকারী ইবনু তাইমিয়ার মনে তার বিরোধিতাকারীদের জন্য রকম প্রতিহিংসা প্রতিশোধ স্পৃহা কিংবা বিদ্বেষ ছিল না আর এমন অনুভূতি লালন করা ইবনু তাইমিয়ার মতো মানুষের শোভা পায় না তার সাথে তারা যা কিছুই করুক না কেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা জবাবে এমন কখনোই করবেন না আর এটাই ইবনু তাইমিয়াকে তার সময়ের মহান মহিরূহে পরিণত করেছিল এ কারণেই তিনি সাইকুল ইসলাম নামে পরিচিতি লাভ করেছিলেন যে পরিচয় আজ পর্যন্ত বহাল আছে পুরো দৃশ্যটি একবার কল্পনা করুন পরিস্থিতি হঠাৎ পুরোপুরি উল্টে গেছে শাসক এখন ইব্দু তাইমিয়া রাহিমাহলার পক্ষে সুলতান তাকে বলছেন আমার কেবল আপনার কাছ থেকে একটি ফাতোয়ার প্রয়োজন আর সাথে সাথে এদের মাথাগুলো ধুলই লুটাবে অথচ ইব্দু তাইমিয়া বললেন এরা সবাই শীর্ষস্থানীয় আইলিম এদের কেউ কেউ আপনার সাম্রাজ্যের শ্রেষ্ঠ ব্যক্তি এদের চেয়ে উত্তম কাউকে আপনি খুঁজে পাবেন না আর তারা আমার সাথে যা কিছু করেছেন সব কিছু আমি মাফ করে দিয়েছি তারপর তিনি তাদের প্রশংসা করতে শুরু করলেন যারা একসময় তাকে কারাগারে পাঠিয়েছিল তিনি তাদের প্রশংসা করলেন তার সমকালীন মালিকি মাঝহবের একজন বিখ্যাত আলিম ছিলেন ইবনু মখলুফ রাহিমাহুল্লা এক সময় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার বিরোধিতা করলেও পরে তাওবা করেছিলেন এবং ইবনু তাইমিয়ার মর্যাদা উপলব্ধি করেছিলেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার এ বক্তব্যের পর ইবনু মখলুপ বলেছিলেন ইমাম ইবনু তাইমিয়া যাদের জীবন বাঁচিয়েছিলেন আমি সেই লোকদের একজন তার চেয়ে বেশি আল্লাভীরু কোনো মানুষ আমরা দেখিনি আমাদের হাতে যখন ক্ষমতা ছিল আমরা তার ক্ষতি করার এবং তাকে বন্দি করার সব ধরনের চেষ্টা করেছিলাম এতে আমাদের সাফল্যে আমরা খুশি হয়েছিলাম কিন্তু যখন ইবনু তাইমিয়া ক্ষমতা পেলেন যখন তার একটি কথা আমাদের গড়দান উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তখন তিনি আমাদের জীবন ভিক্ষা দিলেন মনে রাখবেন এ কথাগুলো এমন একজন ব্যক্তি বলেছেন যিনি একসময় ইবনু তাইমিয়াকে বন্দি করিয়েছিলেন নতুন সুলতান ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাকে দাস তাদ্রেশ চালিয়ে যাওয়ার অনুমোদন দিলেন প্রশাসনের পক্ষ থেকে তার ওপর কোনো বাধা ছিল না এ সময়টা ছিল তার শিক্ষকতা জীবনের স্বর্ণযুগ তিনি ব্যাপক পরিসরে জনসাধারণের মধ্যে দেওয়া শুরু করলেন এ পুরো সময়টা জুড়েই অন্যান্য আলিমদের হত্যার ব্যাপারে ফাতোয়া দেওয়ার জন্য সুলতান বারবার তাকে অনুরোধ জানাতে থাকলেন কিন্তু ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা প্রতিবার দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করলেন ইবনু তাইমিয়া সব সময় বলতেন আমি নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করি না কিন্তু যে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে অপরাধ করে আল্লাহ অবশ্যই তার বদলা নেবেন সাতশো বিশ হিজড়িতে ষষ্ঠবারের মতো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা কারারুদ্ধ হন তালাকের ওপর একটি ফাতোয়ার কারণে তাকে বন্দি করা হয় তাকে ছয় মাস বন্দি করে রাখা হয় তালাকের ব্যাপারে একটি ফতোয়া দেওয়ার মতো অর্থহীন তুচ্ছ বিষয়ের অজুহাত দেখিয়ে আপনারা কি মনে করেন তালাকের মতো ফিকহি হি কারণে কাউকে বন্দী করা হয় তাও এমন একটি মতের কারণে যে মত আগেকার অনেক আলিমও পোষণ করতেন আসলে অজ্ঞরাই এমনটা করে আর এটা হলো ইতিহাসের ব্যাপারে তাদের ভাষা ভাষা ধারণার ফল বাস্তবতার ব্যাপারে অজ্ঞ হলে আপনিও মনে করবেন যে তিনি জেলে গিয়েছিলেন তালাকের ব্যাপারে ফাতোয়া দেওয়ার কারণে বর্তমান সময়ের কারদাবের মতে তালাকের ব্যাপারে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার ফাতোয়া তার সমসাময়িক যুগকে অতিক্রম করে গিয়েছিল তাই তার সমকালীন লোকজন এই ফাতোয়াকে মানতে পারিনি তিনি তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন বর্তমান মুসলিম দেশগুলোর সব কোর্টে দেওয়ানী মামলার ক্ষেত্রে অর্থাৎ বিয়ে তালাক ইত্যাদি বিষয়ে ইসলামী সরিয়ার বিধিবিধান মেনে চলা হয় সেগুলোর অধিকাংশই ইবনু তাইমিয়া রাহেমাহুল্লার দেয়া এই ফাতোয়ার অনুসরণ করে যে ফাতোয়ার অজুহাতে তাকে বন্দী করা হয়েছিল আজ সে ফাতোয়াকে গ্রহণ করা হয়েছে এই ফাতোয়ার কারণে তিনি সমাজযুক্ত হয়েছিলেন তাকে কারারুদ্ধ করা হয়েছিল তার বিরুদ্ধে ইজমা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল অথচ আজ তালাকের ব্যাপারে এটি সবচেয়ে জনপ্রিয় ও প্রসিদ্ধ মাছ আলা আসলে তাকে বন্দী করার কারণ তালাকের ফাতোয়ার ছিল না বরং প্রকৃত কারণ ছিল এর চেয়েও বিরাট কিছু প্রাচীন চার ইমামের মতের বিপরীতে গিয়ে তিনি ফাতোয়া দিয়েছিলেন এটা তার বন্দিত্বের মূল কারণ ছিল না প্রকৃত কারণ ছিল জনসাধারণের মধ্যে তাইমিয়া ইবনুতাইমিয়া গ্রহণ যোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছিল যে কারণে আলিমদের একটি দল তার প্রতি ঈশান্বিত হয়ে পড়ে আর শুধু আলিমরাই না শাসকরাও তাকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল সবাই ইব্দু তাইমিয়ার হালাকায় যাচ্ছে দলে দলে মানুষ তার বক্তৃতা শুনতে যাচ্ছে যখন অন্যান্য এমন কি শাসকরাও রাস্তায় বের হচ্ছেন তাদের পেছনে এত লোক সমাগম হচ্ছে না যত মানুষ ইব্দু তাইমিয়ার হালাকায় যাচ্ছে সুতরাং ফালতু কোনো অজুহাত দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দাও এটাই হলো জালিম আর তাগুদ শাসকদের রীতি কারাগারে থাকাকালীন তিনি অনেকগুলো বই লিখেছিলেন এর মাঝে তালাকের উপর দেওয়া তার ফতোয়া নিয়ে সংশয় নিরসনমূলক বইটি বেশ উল্লেখযোগ্য এ বইটি আজ পর্যন্ত বিভিন্ন মুসলিম দেশে ব্যবহৃত হয়ে আসছে সপ্তম ও শেষবারের মতো তিনি বন্দিত্ব বরণ করেন সাতশো ছাব্বিশ তাকে দামিষকে বন্দি করে রাখা হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আলহান্নাই নামক এক লোককে নিয়ে ফাতোয়া দেন এছাড়াও তিনি ফাতোয়া দেন যে তিনটি মসজিদ মসজিদ আল হারাম মসজিদ আল এবং মসজিদ আল আকাসা ছাড়া আর কোনো জায়গার উদ্দেশ্যে সবের নিয়াতে সফর করা যাবে না পূর্ববর্তী চার ইমামের মত থেকে একটি মতকে সঠিক হিসেবে গণ্য করে তিনি এ ফাতোয়া দিয়েছিলেন পাশাপাশি তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমাদ রাহিমাহুল্লার ওই মতো উল্লেখ করেছিলেন যেখানে তারা তিনটি মসজিদ ছাড়াও সফরের বৈধতার কথা বলেছেন তবে নিজে হাম্বালিমাজ হাবের অনুসারী হওয়া সত্ত্বেও ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ এক্ষেত্রে ইমাম মালিকের মতকে গ্রহণ করেছিলেন আর এ কারণেই তাকে কারাবরণ করতে হয় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার ছাত্র ইবনুল কৈম রহিমাহুল্লাহ এ বন্দিত্বের সময়ে তার ওস্তাহজের কাছ থেকে অনেক উপকৃত হন তালাকের ফতোয়ার মতো এবারও ফতোয়া ছিল অজুহাত মাত্র ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাকে বন্দি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল তাকে জনসাধারণের কাছ থেকে দূরে সরিয়ে দেয়া মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাকে কারাগারে পাঠানো হলো কিন্তু সেখানেও তিনি দাস্তাদ্রিসের কাজ চালিয়ে যাচ্ছিলেন যখন তারা দেখলো এতেও কোনো লাভ হচ্ছে না তখন তাকে সলিটারি বা নির্জন কারাবাস দেওয়া হলো নির্জন কক্ষে বসেই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লা লেখালেখি চালিয়ে গেলেন তার প্রতি সহানুভূতিশীল কারারক্ষীগণ গোপনে তার ছাত্রদের কাছে এ লেখাগুলো পৌঁছিয়ে দিত শেষ বন্দী জীবনে তিনি অনেকগুলো বই লেখেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার ছাত্রদের কাছ থেকে জানা যায় তিনি সব সময় স্মৃতি থেকে লিখতেন তার লেখা এত এত বইয়ের এতগুলো খণ্ডে যত তথ্য আছে সব কিছু তার স্মৃতির উপর নির্ভর করে লেখা তার কাছে ছিল না কোনো ইন্টারনেট সহায়িকা হিসেবে কোনো লাইব্রেরিও ছিল না এ তথ্য ভাণ্ডার এ ইল্মের পুরোটাই তার মস্তিষ্কের সঞ্চিত ছিল নির্জন কারাবাসও তাকে আটকাতে পারল না তিনি লেখালেখি অব্যাহত রাখলেন তার লেখা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর অপরপ্রান্তে পৌঁছে যেতে থাকলো শাসকরা আদেশ জারি করল ইবনু তাইমিয়ার কাছে লেখা কাগজ কলম যা কিছু আছে সব কিছু ছিনিয়ে না হোক তাকে যেন লেখালেখির কোনো সুযোগ দেওয়া না হয় ইবনুল কৈম রহিমাহুল্লা বলেন এত কিছুর পরও যখন তারা তার মুখের উপর সজোরে দরজা লাগিয়ে দিত তার চেহারাতে খুশির ছাপ দেখা যেত আর তিনি বলতেন বাব অতপর উভয় দলের মাঝে দাঁড় করানো হবে একটি প্রাচীর যার দরজার ভেতরে থাকবে রহমা এবং বাইরে থাকবে আজাব সুরা আল-হাদিদ তেরো যেই দিন মুনাফিক ও কাফিররা বিতর্ক করবে এবং মুনাফিকরা বলবে আমাদেরও কিছু আলো দাও যাতে আমরা সামনে অগ্রসর হতে পারি মুমিনরা বলবে পেছনে ফিরে যাও এবং সেখানেই আলোর সন্ধান করো মুমিনরা সেদিন তাদের নিয়ে উপহাস করবে আর এই বিতর্ক চলাকালীনই মুমিন ও কাফিরদের মাঝে একটি প্রাচীর দিয়ে দেওয়া হবে যার ভেতরে থাকবে রহমা আর বাইরে থাকবে আজাব ইমাম ইবনু তাইমিয়া রহমা উল্লাহ বলছেন আমার কারাকক্ষের ভেতরে আছে রহমা আর এর বাইরে হলো আয়জাব তোমরা আজাবের মধ্যে আছো কিন্তু আমি আছি রহমার মাঝে তোমরা যখন সজোরে দরজা লাগিয়ে দাও আমার এই অন্ধকার কারাকক্ষেই আমি যেন সেই রহমা ও জান্নাতকে অনুভব করি ইব্দু তাইমিয়া তাদের বোঝাতে তোমরা যদি এই অনুভূতি সম্পর্কে তবে তোমরা আমার অবস্থানে থাকার কামনা করতে যারা আমার দরজার দাঁড়িয়ে মূলত মধ্যে অবস্থান এটাই আয়াত উচ্চারণের তোমরা ভাবছ আমাকে শাস্তি দিচ্ছ তোমরা ভাবছ তোমরা আমাকে শাস্তি দিচ্ছ কিন্তু এ কারাগারের মধ্যেই আছে আমার কাঙ্ক্ষিত রহমা আমার হৃদয়ের সুখ ও প্রশান্তি তিনি তাদের বলতেন শত্রুরা আমার কী ক্ষতি করবে আমার আমার হৃদয়ে এ দুনিয়ার জীবনেও একটি জান্নাত রয়েছে যে এ জান্নাতে প্রবেশ করেনি সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না এত পার্থিব দুর্ভোগ থাকা সত্ত্বেও তিনি হৃদয়ে জান্নাতের প্রশান্তি অনুভব করতেন নির্জন কক্ষের বন্দী জীবনকে তার কাছে জান্নাহ মনে হতো কারণ অন্তরের প্রশান্তি ও পরিতৃপ্তি হচ্ছে দুনিয়ার জান্নাহ মা আসবা মুসিবতিন ইম্লা আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তর্কে সৎপথ প্রদর্শন করেন সুরায়ত্তাবুন আয়াত এগারো শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার শেষ বক্তব্য লিখেছিলেন কয়লা দিয়ে মৃত্যুর দুই কি তিন মাস আগে সহজ সরল সংক্ষিপ্ত একটি বক্তব্য তিনি লেখেন আমার প্রকাশিত লেখনির কারণে তারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করে তারা চায় না এগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক আল্লাহ আমার কাজগুলোকে ছড়িয়ে দেবার মাধ্যমে আমার উপর দয়া করেছেন আর এটি আল্লাহর তরফ থেকে আমার প্রতি নাজিলকৃত শ্রেষ্ঠ রহমাগুলোর একটি এমন অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ লোকই অজ্ঞ তাই আমি তোমাদের যে এলম শিখিয়েছি তা সবার মাঝে ছড়িয়ে দাও তারপর এই বলে তিনি তার বক্তব্য সমাপ্তি করেন মা মা ফামিন নাফসিক যা কিছু কল্যাণকর তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর যা কিছু অকল্যাণ কর তা আপনার নিজের পক্ষ থেকে সুরা আনিসা আয়াত উনআশি এটাই ছিল তার শেষ লেখা মৃত্যুর প্রায় এক মাস আগে ইবনু তাইমিয়াকে বাহিরের পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয় বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা যখন তারা দেখতে পেল তিনি গোপনে কয়লা দিয়ে লেখা লিখি করছেন সেটাও তারা বন্ধ করে দিল এ থেকে বোঝা যায় তাকে কতটা কড়া নজরদারিতে রাখা হয়েছিল পুরো জীবন জুড়ে তার ইচ্ছা ছিল মানুষকে শেখানো কিন্তু তারা তাকে এমনভাবে আবদ্ধ করলো যে দাওয়ার কোনো উপায়ই আর তার সামনে খোলা থাকলো না একজন দাড়ির জন্য এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক দাওয়া একজন সত্যিকার দাড়ির রক্ত শিরা উপশিরা ও হৃদস্পন্দনে মিশে থাকে যখন ইব্দু তাইমিয়ার সাথে তার ছাত্রদের সব যোগাযোগের পথ বন্ধ করে দেওয়া হল আমার ধারণা সে সময় তিনি তার জীবনের সবচেয়ে সবচেয়ে যন্ত্রণাদায়ক পরিস্থিতি কাটিয়েছেন এই সময়ই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে তার মৃত্যু আসন্ন বুঝতে পেরে শাসকরা ইবনু তাইমিয়ার কাছে ক্ষমা ভিক্ষা করতে শুরু করল তারা গোপনে ইবনু তাইমিয়ার সাথে দেখা করে ক্ষমা চাইত বলতো আমরা আপনার উপর জুলুম করেছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন এরপর কি হয়েছিল তা আমাদের জানা নেই তবে শাসকরা তার কাছে যাওয়া এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার প্রায় এক মাসের ব্যবধানেই ইবনু তাইমিয়া ইন্তিকাল করেন রহিমাহুল্ল ইবনু আবদুল হাদি ইবনু রজব হাম্বলি ও আল বিদায় নিহায়াতে ইবনু কাসির ওয়াহিম বলেছেন শেষ বন্দি জীবনে ইবনু তাইমিয়া আশি থেকে একাশি বারের মতো পবিত্র কোরআন খতম করেন তিনটি ভিন্ন উৎস থেকে তিনজন বিখ্যাত আলিমের সূত্রে জানা যায় শাইকুল ইসলাম সর্বশেষ কোরআনের যে আয়াতটিতে ল করছিলেন তা হল ইন্নাল নাহাও আল্লা ভিরু থাকবে জান্নাতে উন্নির নিতে যোগ্য আসনে সর্বাধিপতি মালিকের সান্নিধ্যে তার উচ্চারিত সর্বশেষ এ আয়াতে তারা যেন তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন ইবনু তাইমিয়া রাহেমাহুল্লা মৃত্যুবরণ করলেন মিনারে ইবনু তাইমিয়া রাহেমাহুল্লার মৃত্যুর খবর ঘোষণা করা হল আনুমানিক পঞ্চাশ হাজার মতান্তরে পাঁচ লাখ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল প্রত্যক্ষদর্শীদের মতে ইতিহাসে এমন জানাজা আর কখনোই দেখা যায়নি এর সাথে কেবল ইমাম আহমেদ ইবদা হাম্বাল রাহিমাহুল্লার জানাজার তুলনা করা যেতে পারে যারা তাকে কারাগারে বন্দি করে রেখেছিল তাছাড়া সবাই জানাজাতে শরিক হয়েছিল এমনকি তারাও জানাজায় অংশগ্রহণ করতে চাচ্ছিল কিন্তু তারা আশঙ্কা করেছিল ক্ষিপ্ত জনগণ তাদের হত্যা করে ফেলবে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার বারবার কারাবরণের ফলাফল কী তিনি কারাগারে গিয়েছিলেন আহমেদ ইবনু তাইমিয়া হয়ে আর বের হয়েছিলেন সাইফুল ইসলাম ইবনু তাইমিয়া হয়ে তার শিক্ষা থেকে প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হয়েছে এবং হচ্ছে কারাগারে বসেই তিনি লিখেছিলেন তার জীবনের শ্রেষ্ঠ রচনা কর্মগুলোর অনেকগুলো তার গ্রন্থাবলী আজকের যুগেও অনন্য হয়ে আছে যে কোনো বিষয়ের উপর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার মতো করে লিখতে পারে এমন কেউ নেই দূর দূরান্ত থেকে আসা লোকেরা কারাগারের ভেতরে ঢুকে ইবনু তাইমিয়ার কাছ থেকে রিল্ম অর্জন করতে চাইত কারাদণ্ড শেষ হয়ে যাবার পর অনেক বন্দী অনুনয় করত ইবনু তাইমিয়ার সাথে কারাগারী থেকে যাবার জন্য আল্লামা ইবনুদাক রহিমাহুল্লা বলেন তাকে দেখে আমার মনে হয়েছিল রিল্মের মহাসমুদ্র যেন তার চোখের সামনেই আছে ইয়া তিনি যেটা ইচ্ছা গ্রহণ করেন এবং যেটা ইচ্ছা পরিত্যাগ করেন অর্থাৎ ইলমের সব শাখায় ইবনু তাইমিয়ার নখতর্পণে ছিল তার কাছে ছিল না কোনো ইন্টারনেট এবং ছিল না কোনো লাইব্রেরি তিনি আরও বলেন মা দনন্তুম ইসলাহ আমার মনে হয় না আল্লাহ ইবনু তাইমিয়ার মতো আর কোনো ব্যক্তিকে পুনরায় দুনিয়াতে পাঠাবেন ব্যক্তি জীবনে ইবনু তাইমিয়া ছিলেন নিঃসঙ্গ তার স্ত্রী সন্তান ছিল না ছিল না কোনো জমি বাড়ি সম্পদ কিংবা প্রশাসনিক কোনো মর্যাদা উমাইয়া মসজিদের পাশে এক রুমের ছোট্ট ঘরে থাকতেন তিনি অধিকাংশ সময় মসজিদেই ঘুমাতেন তার কাছে ভালো খাওয়া দাওয়ার অর্থ ছিল বড় এক টুকরো রুটি তার পোশাক বলতে ছিল দুটো জোব্বা এর মধ্যে তিনি এক ভিক্ষুককে একটি দান করে দেন বাকিটা জীবন তিনি কাটিয়ে দেন মাত্র একটি জোব্বা দিয়ে। তবুও এত দুঃখ কষ্ট ও দুর্ভোগের পরও কারাগারে অন্ধকার নির্যাতনের পরও তিনি বলতেন আমার জান্নাত্ম আমার হৃদয়ে আমাকে যদি হত্যা করো তাহলে আমি হবো শহীদ বন্দিত্ব আমার জন্য নির্জনে আল্লাহর ইবাদত করার সুযোগ আর নির্বাসনে আমার জন্য ভ্রমণ আল্লাহর সৃষ্টি দেখার সুযোগ সব মিলিয়ে তিনি সাতবার কারারুদ্ধ হন আর কারাগারে মোট পাঁচ বছর কাটান এবং কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হলো ইবনু তাইমিয়া সাইকুল ইসলাম ইবনু তাইমিয়া মানাকিব ইবনু তাইমিয়াতে আবু হাফস আলবাজ্জার রাহিমাহুল্লা বলেন সাইকুল ইসলাম ইবনু তাইমিয়ার প্রতি তার নিজ ভাইয়ের চেয়ে বেশি অনুগত আমি আর কাউকে দেখিনি তিনি যেখানেই যেতেন ভাইকে সাথে নিতেন এবং তার পার্থিব বিষয়াদের দেখাশোনাও তার ভাই করতেন এছাড়াও তারা একসাথে জেলেও ছিলেন তিনি সব সময় সাইখের কাছে যেন তার মাথায় আধিক্যের কারণে দেখে মনে হতো তিনি সাইখকে ভয় পাচ্ছেন যদিও এটা ছিল শ্রদ্ধার বহিঃপ্রকাশ এতে অন্য ছাত্ররা অবাক হয়ে যেত সাধারণত একই পরিবারের লোকেরা পরস্পরের সান্নিধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করে তাদের নিজেদের মধ্যকার আচরণে অতটা সৌজন্যমূলক গাম্ভীর্য কাজ করে না যেটা বাইরের লোকদের বেলায় হয়ে থাকে আত্মীয়দের মাঝে বিশেষ করে ভাইদের সম্পর্ক সহজ ও খোলামেলা হয় অথচ ইবনু তাইমিয়ার ভাইকে দেখে মনে হতো সাইখের প্রতি তার শ্রদ্ধা ছাত্রদেরও হার নিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইবনু তাইমিয়ার ভাই বলতেন আমি তাকে যেভাবে চিনি অন্য কেউ তাকে সেভাবে চিনে না আর আমি যা দেখি তা আমাকে তার প্রতি এমন শ্রদ্ধাপূর্ণ আচরণ প্রকাশে বাধ্য করে তিনি ইবনু তাইমিয়ার ইবাদত ও আল্লাভেরুতা সম্পর্কে জানতেন আর তাই সাইককে অন্যান্য ছাত্রদের চেয়েও গভীরভাবে শ্রদ্ধা করতেন ইবনু তাইমিয়া ছিলেন সত্যিকারের আইলিম ইবনু দাকিকল ঐদ রহিমাহুল্লাহ বলেন ইবনু তাইমিয়াকে দেখার পর আমার মনে হলো যেন এলিমের মহাসমুদ্র তার চোখের সামনে রয়েছে তিনি তা থেকে যেটা ইচ্ছা গ্রহণ করেন এবং যেটা ইচ্ছা পরিত্যাগ করেন সম্প্রতি একজন সাইখের বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন আমি স্টুডিওতে গিয়েছিলাম প্রযোজক আমাকে বললেন স্টুডিওতে আমাদের কাছে অমুক অমুক দায়ীরাও আসেন তারা আমাদের কাছে এসে বলেন ক্যামেরাটা এমনভাবে রাখুন যাতে পর্দায় আমাদের নোটগুলো দেখা না যায় দর্শক যেন বুঝতে না পারে যে আমরা নোট ব্যবহার করছি এখন ইন্টারনেট থেকে কোনো লেকচার নামিয়ে प्रिंट करू माल मसला जो कर यूट्यूबर भिडियो आपलोड कर दे बेपार ना क्यूँ एटिकार ईल ना हाँ ये एकदिक उपकारी होते आपनी रसल्लाह सल्लाह अलहसलम ओई हादिसर ऊपर आमल करलें जैसे रसल्लाह सल्लाह सल्लम बल्लेगुअी एक आयात हले तुम्हारे दाओ যদি আল্লাহ সুবাহান হুয়া তালা ও রসুল্লা সাল্লাহআলাসাল্লামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়াতে কেউ এমনটা করে তবে সেটা অবশ্যই ভালো কিন্তু কারো কিছু লেকচার থাকার মানে এই না যে সে একজন আলিম একজন মুফতি কারো কিছু লেকচার আর অনেক সমর্থক আর অনুসারী থাকার মানে এই না যে সে একজন আলিম অথবা একজন তহলিবুল এলিম বা একজন তালিবুল আলমের ছাত্র আজকে অল্প কিছু লেকচার দেওয়ার পরই বক্তারা এমন সব বিষয়ে কথা বলা শুরু করে উম্মার ভাগ্য ও ভবিষ্যৎ নিয়ে এমন সব কথা বলা শুরু করে যে সব বিষয়ে মন্তব্য করা থেকে দূরে থাকতেন এগুলো এল নয় প্রকৃত তলিবুল এলিম হলো তাইমিয়ার মতো একজন তালিবুল এলিম হিসেবে বিবেচিত হবার জন্য তাওহিদ সেরহ ফিখ মৌলিক আকিদা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জ্ঞান রাখতে হয় ইবনু দাকিক ঈদ রহিমা উল্লাহ বলেন ইবনু তাইমিয়ার এই সব বিষয়ে পাণ্ডিত্য ছিল তারপরও তাকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে ইবনু তাইমিয়া এতটাই ব্যাপক ও সুবিস্তৃত জ্ঞানের অধিকারী ছিলেন যে আজাহাবির রহিমাউল্লাহ বলেছেন এমনটা বলা অত্যুক্তি হবে না যে ইবনু তাইমিয়া যে হাদিস জানে না সেটা কোনো হাদিসই নয় এ হল ইমাম আজাহাবির রহিমাহুল্লার কথা এ থেকে বোঝা যায় যে ইলমুল হাদিসেও তিনি অসামান্য জ্ঞানের অধিকারী ছিলেন আবুল বাকুকি রহিমা বলেন মূর্খ ও নিজেদের খেয়াল খুশির অনুসারীরা ছাড়া আর কেউ তাইমিয়াকে অপছন্দ করে না মূর্খরা তার কথা বুঝতে পারে না আর যারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে সত্য জানার পরেও প্রবৃত্তি তাদের সত্য গ্রহণে বাধা দেয় কারাগারে যাবার সময় তিনি ছিলেন আহমেদ ইব্দুত তাইমিয়া আর কারাগার তাকে সাইফুল ইসলাম ইব্দুত্তাইমিয়াতে পরিণত করেছিল বন্দী অবস্থায় ইবনু তাইমিয়া বলেছিলেন আমরা অন্তরে কী সুখ অনুভব করি যদি তার রাজারা জানত তবে তরবারির খোঁচাই আমাদের কাছ থেকে তারা তা ছিনিয়ে নিয়ে যেত কারো জান্নাত যখন তার হৃদয়ে থাকে তখন কারাগার কিংবা অন্য কোনো পার্থিব ক্ষতি তাকে খুব সামান্যই স্পর্শ করে সাইকুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন দুনিয়ার জীবনেও একটি জান্নাত রয়েছে যে এই জান্নাতে প্রবেশ করেনি সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না ইবনু তাইমিয়া মিয়া কোন জান্নাতের কথা বলছিলেন আল্লা সুবহান হুমা তাল্লার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ একনিষ্ঠ আল্লাহ আল্লা সুবহান হুমাতার প্রতি বিনয় অবনত হওয়া যখন অন্যরা বিমুখ থাকে এবং মুনাফিকরা পিছনে পড়ে থাকে এমন অবস্থায় আল্লা সুবাহান হাত তাল্লার দিনকে বিজয়ী করার মাধ্যমে বান্দা দুনিয়াতেই জান্নাতের স্বাদ উপভোগ করে থাকে একমাত্র আল্লাহ সুবাহান হাত তালার একনিষ্ঠ বান্দারাই এ আনন্দ উপভোগ করে তখন দুনিয়াকেই তাদের কাছে জান্নাত মনে হয় তাই ইবনু তাইমিয়া বলছেন যে এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করেনি সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না ইবনু হাজার রহিমল্লাহ আর রদ্দুল ওয়াফির গ্রন্থের তাঁ কেজে মন্তব্য করেন ইবনু তাইমিয়ার জনপ্রিয়তা সূর্যের উজ্জ্বলতাকেও হার মানায় নির সময়ে তিনি ছিলেন শাইখুল ইসলাম আর আজও তিনি শাইখুল ইসলাম আছেন এবং ভবিষ্যতেও থাকবেন অজ্ঞ ও ইনসাফিন লোক ছাড়া আর কেউ তা অস্বীকার করতে পারে না সাক্ষ্য দিচ্ছি ইবনু হাজার সত্যই বলেছিলেন আজ ইবনু তাইমিয়া সাইখুল ইসলাম আছেন আর অজ্ঞ ও ইনসাফিন লোক ছাড়া আর কেউ তা অস্বীকার করবে না তিনি ছিলেন এমন একজন মানুষ যার জীবন কেটেছে কারাগারে আল হাফিজ আল শাহির আলামুদ্দিন আল বারজা রাহিমাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন একমাত্র আহমেদ ইবনু হাম্বাল রাহমাহুল্লাহ ছাড়া আর কারও জানা যায় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার জানাজার মতো এত মানুষ দেখা যায়নি এর কারণ হিসেবে তিনি বলেন আহমেদ ইবনু হাম্বাল বাগদাদে ছিলেন এবং সেখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল কে ইবনু তাইমিয়াকে চিনে না তিনি ইসলামের হিফাজত করেছিলেন তাই আল্লা সুহান হাত তার নাম ও এর স্মরণকে হিফাজত করেছেন তার এল আজ বহমান বিশ্ব তো আলিবুল এলমগন এবং উম্মার সাধারণেরা প্রতিদিন কতবার তার নাম উচ্চারণ করে এবং তারপর বলে রহিমাহুল্ল আল্লাহ তার উপর রহম করুন তার সময়কার অন্যান্য যেসব আলিম ছিলেন যাদের আধিপত্য ছিল যারা জনপ্রিয়তা ও প্রসিদ্ধি লাভ করেছিলেন তাদের নাম কিন্তু আজ খুব কমই স্মরণ করা হয় তাদের মধ্যে সকলেই যে একেবারেই খারাপ ছিল ব্যাপারটা এমন না তবে তারা কোনো না কোনোভাবে শাসকদের কাছে নথিস করেছিলেন তাদের কেউ সরকারি পদ গ্রহণ করেছিলেন আর কেউ কেউ জুলমের সামনে ভ্রান্তির সামনে সত্যের উপর অবিচল থাকা থেকে পিছু হটেছিলেন তাই তারা নিজেদের সময়ে প্রসিদ্ধি অর্জন করলেও আজ মানুষ তাদের নাম উচ্চারণ করে না কিন্তু তার জীবোদ্দশায় যেমন হতো আজও মুসলিমদের মুখে ঠিক সেভাবেই কিংবা হতে পারে তার চেয়েও বেশি উচ্চারিত হয় ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার নাম বরকম নবী الله আসসালামকরাকাত